আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনারা পিস টিভি বাংলা থেকে বাংলা অনুষ্ঠান দেখছেন ইসলামী আলোচনা ইসলামী হালাল হারাম অর্থনীতি বিষয়ক অনেক কথাই আপনারা শুনছেন আজকে একটা ব্যবসা সম্পর্কে আলোচনা করব যাতে ধোকামূলক ঝুঁকি আছে যেটাকে শরীয়তের পরিভাষায় বাইউল ব্যারার বলা হয় মানে যে ব্যবসা করলে তার মাঝে ভোকার ঝুঁকি আছে লাভ নোকসানের ঝুঁকি আছে তা হয়তো গ্যারান্টি নেই তাতে লাভ হবে এমন ব্যবসা রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম করতে নিষেধ করেছেন এমন ব্যবসা করতে নিষেধ করেছেন হাদিসে আছে নাহা রাসুল্লাহ সাল্লা আন বাই এল হাসি ওয়া আনবাই এল গার মুসলিমের হাদিস রাসুল্লাহসাল্লাম কাঁকট ছুঁড়ে ব্যবসা করতে নিষেধ করেছেন সে যুগে কাঁকট ছুঁড়ে ব্যবসা ছিল কাঁকট ছুঁড়ে যেটা বলতাম আমার সেটা এইভাবে ব্যবসা ছিল সে ব্যবসা নিষেধ করেছেন আর ধোকামূলক ব্যবসা নিষেধ করেছেন যাতে ঝুঁকি আছে এবং আপনি জানেন না যে তার দাম কত জিনিসটার আসল মূল্য কত তা জানেন না অথবা যে জিনিসটা আপনি কিনছেন তার হাকিকত জানেন না সেটা টিকবে থাকবে কি না থাকবে তাও আপনি জানেন না তার নির্দিষ্ট টাইম সময় ইত্যাদি অজানা যে ব্যবসাতে আসলে তার মূল্য অথবা জিনিসটার পণ্যের আসলত্ব অথবা ব্যবসার যে সময়সীমা তা অজানা তাতে কি আছে ধোঁকামূলক ঝুঁকির সম্ভাবনা আছে যেমন ফসল পাকার পূর্বে বিক্রি করা মুকুল থাকা অবস্থায় বাগান সহ ফল বিক্রি করা ওতে কি হয় আপনি যদি কাঁচা অবস্থায় ফসল কেনেন দাম নিয়ে ফেললেন তারপরে ফসল উঠলে আপনি ফসল নিয়ে যাবেন কিন্তু সেই ফসলটা হয়তো বা কালকে ঝড় হবে সেই ঝড়ে অনেক ফসল ধ্বংস হয়ে যাবে এখানে ঝুঁকি থাকলো কি ঝড় না হলে আপনার ভালো কিন্তু ঝড় হলে আপনার গেল সেরকম শিলাবৃষ্টি হতে পারে শিরাবৃষ্টি হলে আপনার ধ্বংস করে চলে যাবে তখন আপনার সম্পূর্ণ ক্ষতি হবে কার ক্ষতি হবে ক্রেতা চাসি তার লাভ হবে কিন্তু ক্রেতা ঝুকির মুখে পড়বে আর তার ফলেই বুঝতে পাচ্ছেন যে সে ধোকামূলক ব্যবসা কখনো লাভ হতে পারে কখনো নোকসানও হতে পারে যেমন পানির ভিতরে মাছ পুকুরে মাছ রাখা আছে আপনি খদ্দের এলো তাকে বললেন আমার পুকুরে যত মাছ আছে আমি এত হাজার টাকায় বিক্রি করলাম আপনি বলুন ঠিক আছে আমি এত হাজার নিলাম আপনি জানেন না যে পানির ভিতরে কত পরিমাণের মাছ আছে হয়তো বা লাভ হতে পারে হয়তোবা নোকসান হতে পারে ঠিক আকাশে পাখি উঠছে পায়রা গন্তি জানা নেই বলে এই যে ঝাক দেখছো এত আমি এত বিক্রি করলাম এত টাকায় আপনি জানেন না তার গণনা কত তাতে লাভও হতে পারে নোকসানও হতে পারে বললেন যে আমার এই গাবিটা পেটে যা আছে তা এত টাকার বিনিময়ে বিক্রি করলাম ঠিক আছে এবার পেটে যে গাবিটা। বাচ্চা দেবে সেই বাচ্চা মাদা না হয়ে মাদিও হতে পারে মাদি হলে লাভ বেশি তাই না মাদির দাম বেশি তো এইভাবে ঝুঁকি থাকে এই শ্রেণীর ধোঁকামূলক ব্যবসা ইসলামে জায়জ নয় ক্রেতা অথবা বিক্রেতা উভয়ের কিংবা একজনের ধোকায় পড়ার আশঙ্কা থাকে এমন ব্যবসা ও লেনদেন শরীয়তে বৈধ নয় এই শ্রেণীর অতিরিক্ত কারবার যে উদাহরণ দিয়ে বলা হলো আপনাদেরকে আবার বলা হচ্ছে একটা হচ্ছে মুখা বাড়া মুখাবাড়া কাকে বলে নির্দিষ্ট পরিমাণ ধান বা দিক নিয়ে ভাগ চাষ করতে দেওয়া বা নেওয়া কথা আপনারা শুনেছেন বারবার সেটা হচ্ছে কি যে আপনার জমি আছে আমি চাষি চাষ করব। আপনি বললেন যে আমি আপনাকে ভাগ চাষে দিচ্ছি কিন্তু জমি দক্ষিণ দিককার ফসল আমাকে দিতে হবে কারণ আপনি জানেন আপনি জমির মালিক দক্ষিণ দিকে নালার ধার পরে কিংবা ওই দিকটা কি হয় আও তা থেকে মুক্ত আছে ওই দিকটা ফসল ভালো হয় তার অন্যদিকে ফসল কি হয় ভালো হয় না এটা আপনি জানেন যে আমাকে জমির বড় জমির একটা দিক নির্দিষ্ট করে দিলেন যে এই দিককার ফসল আমাকে দিতে হবে এতে ধোকা আছে না নেই ভালো ধোকা আছে এই জন্য এটা যায়জ না তেমনি জমির ফসলের একটা পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া যে আপনার এই জমিতে যা ফসল হবে না হবে আমি জানি না আমি বছরে বা মৌসুমে যখন ফসল উঠবে আমি বিষ টিন চাই বা ২০ মন চাই নির্দিষ্ট করে দিলেন এবারে সেই জমির ধানে বিষ্ম নাও হতে পারে তাই না সমস্যা যে এতে ধোকা থাকে ঝুঁকি থাকে এই জন্যে এটা জায়জ না অবশ্য এতে ফসলের পারসেন্টেজ দেওয়া নেওয়া বৈধ যেমন আগে বলা হয়েছিল যে পারসেন্টেজ যদি করা হয় যে গোটা জমির যে ফসল হবে তার থেকে আমাকে তিন ভাগের এক ভাগ দিও কি দুই ভাগের এক ভাগ দিও এতে কি এক পক্ষে ধোকার আশঙ্কা আছে না যদি ধোকা হয় উভয়ই হবে উভয় ক্ষতি হলে উভয়েরই হবে লাভ হলে উভয়েরই আদা আদি হবে এটাই হচ্ছে সঠিক পদ্ধতি আরেকটা পয়েন্ট আছে ইজারা পদ্ধতি আপনি জমিটা এত কেজি ফসলের বিনিময়ে না দিয়ে আপনি টাকা দিয়ে দেন বলে আমি পাঁচ হাজার টাকা দিচ্ছি আপনার জমিটা সারা বছর চাষ করব এক বছরের বিনিময়ে কত পাঁচ হাজার টাকা যেমন ঘর ভাড়া দেওয়া হয় এইভাবে ভাড়া দিলে পরে চাষে আপনার সেই জমি থেকে ইচ্ছা মতো ফসল উৎপাদন করুক সমস্যা নেই তখন সমস্যা নেই কারণ আপনি চুক্তি করেছেন নিজেরা দিয়েছে নিজেরা সেই জমিতে আপনার চাষ করে যাক তাতে সে পাঁচ লাখ টাকারও ফসল উপার্জন করতে পারে সেই জমিতে হবে না কিন্তু কাছাকাছি আর যতটুক পরিমাণে হতে পারে ততটুক পরিমাণে ভাড়াও হতে পারে তাই না ভাড়া সেই পরিমাণে নেবে কাছাকাছি যাতে করে ধোকার আশঙ্কা না থাকে এবং কারো পক্ষে ঝুঁকির আশঙ্কা না থাকে নম্বর দুই ব্যাংকের ইন্টারেস্ট ফিক্সড ডিপোজিট ইত্যাদির ব্যাংকের সুদ লভ্যাংশ নয় যেহেতু তাতে এই শ্রেণীর ঢোকামূলক ঝুঁকির আশঙ্কা আছে ফিক্সড করে দিয়েছেন যে আপনার এত টাকা আসবেই তাতে আপনার কোনো ক্ষতি হবে না আর ইসলামী ব্যাংকে কি করে আপনার যেমন লাভ দেবে তেমনি আপনাকে নোকসানের ভাগি হইতে হবে কোনো জিনিস ফিক্সড করে দেওয়া হবে না কিন্তু সুদী ব্যাংগুলোতে এরকম থাকে বলে সুদ হয় তাছাড়া আর একটা কারণ আছে তারা সুদের ওপরে টাকা খাটায় সেখান থেকে সুদ নেয় এবং সেখান থেকে আপনাকে সুদ দেয় নম্বর তিন জীবন বা গাড়ির উপর বীমা বৈধ নয় যেহেতু তাতে অনেক সময় অল্প দিয়ে অনেক পাওয়া যায় তাতেও ঝুঁকি এবং ধোঁকামূলক আশঙ্কা থেকে যায় এই জন্য এরকম জায়েজ না যেহেতু অল্প দিয়ে অনেক সময় বেশি পাওয়া যায় আবার অনেক সময় অনেক দিয়ে কিছুই পাওয়া যায় না এই জন্য এটা ঝুঁকিমূলক ব্যবসা আর এটা যায়জ না তেমনি মাসিক হারে নির্দিষ্ট টাকা নিয়ে কোনো স্পন্সরের কাজ করা কোনো কোম্পানির কাজ করা যেমন মনে করুন একজন স্পন্সর আছে সেই স্পন্সরের আন্ডারে আপনাকে কাজ করতে হবে স্পন্সর বলে দিয়েছে তুমি বাইরে কাজ করো ইচ্ছা মতো আমাকে মাসে পাঁচশো রিয়াল দিও এটাও ফিক্সড করা হলো তাই না হয়তোবা মাসে পাঁচশো রিয়াল কাজ নাও পেতে পারে এই ক্ষেত্রে তার জন্য জায়জ না কাফিলের জন্য বা স্পন্সরের জন্য জায়জ নয় যে এভাবে ফিক্সড করে পয়সা নেবে বরং এই ক্ষেত্রে কি করতে পারে ওই যে পার্সেন্টেজ যে লেবার থাকবে যে কর্মচারী তার থাকবে তার কাছ থেকে একটা পার্সেন্টেজ নিয়ে সে খেতে পারে এছাড়া নির্দিষ্ট ফিক্সড করে খেতে পারে না আকাশে উড়ন্ত পাখি পানিতে মাছ মেশপালের পিঠে থাকা পশম ভেড়ার পিঠে লোম আছে ভেড়ার পাল আছে বলা হলো কি যত লোম আছে এত টাকার বিনিময়। আপনি জানেন ভেড়ার পিঠে কত লোম হবে ওই যে মানে ঝুঁকিমূলক ব্যবসা তা লাভও হয়ে যেতে পারে আবার নোকসানও হয়ে যেতে পারে তারপর পেটে থাকা ভ্রূণ মানে গাই বা ছাগল বা উঁট তার পেটে বাচ্চা আছে আপনি জানেন না সে বাচ্চা ঠিক আছে না কী আছে মাদা আছে না মাদি আছে একটা আছে না দুটো আছে না তার বেশি আছে কিছুই জানেন না আন্দাজেই আপনি গর্ব কিনে নিলেন পেট দেখে আপনি বাছুর কিনে নিলেন এখনও জন্ম হয়নি তার আগেই কিনে নিলেন এটা হচ্ছে কি এই হচ্ছে ধোকামূলক ঝুকি ব্যবসা এমনি পশুর স্তন দেখে আপনি দুধ কিনে নিলেন দুধ দোহানোর আগে দুধ কিনে নিলেন দুধ থাকা অবস্থায় ঘি কিনে নিলেন দুধ দেখবেন রাখা আছে তার আগেই বললেন এই যা ঘি হবে আমি নেবো এত টাকা এটা উদাহরণস্বরূপ আর অন্যান্য ব্যবসাও থাকতে পারে যারা ব্যবসায়ীরা ভালো বোঝে এই শ্রেণী যত রকম ব্যবসা আছে যাতে মানে ঝুকি আছে ধোকা আছে আমের মুকুল এসেছে আপনি গিয়ে আমের বাগান কিনে নিলেন তাই না যে এই বাগানে যত আম হবে আমি এত টাকা কিনলাম অথচ সেই বাগান হয়তো দুর্যোগগ্রস্ত হয়ে ঝড় কিংবা শিলাবৃষ্টি হওয়ার ফলে মুকুল ঝরে যাবে অথবা আমই ঝরে যাবে আম পাকার আগেই নষ্ট হয়ে যাবে সুতরাং এগুলো হচ্ছে ঝুঁকিমূলক ব্যবসা আর ব্যবসা জায়জ নয় হাত্তা রসুল্লাহ সাল্লাহা তিনি ফল বিক্রি করতে নিষেধ করেছেন যতক্ষণ না তার পরিপূর্ণ পক্কতা এসে গেছে পক্কতা যখন দেখবেন যে হ্যাঁ পাকা হয়ে গেছে তখন আপনি ফল কিনেন ও আনী নখলি হাত্তা তেমনি খেজুর খেজুর কিনতেও নিষেধ করেছেন যতক্ষণ পর্যন্ত না খেজুর পরিপক্ক হয়ে গেছে জিজ্ঞেস করা হলু অমায় যখন হলুদ কিংবা লাল রঙের হয়ে যাবে মানে সবুজ থাকবে না পেকে যাবে মোটপাতে পাকার কাছাকাছি হবে খেজুর কিন্তু কয়েক অবস্থায় খাওয়া যায় খেজুর সবুজ হওয়ার পর যখন লাল হবে তখন খাওয়া যাবে কচকচ করবে কিন্তু খাওয়া যাবে আধ খেজুর এটাকে বলা হয় রুতাব এটাও খাওয়া যায় তারপর যখন সম্পূর্ণরূপে পেকে যাবে তখন তামার হয়ে যাবে যখন তাম শুকিয়ে যাবে পেকে যাবে তখন তামার হয়ে যাবে তখনও খাওয়া যায় তো বিক্রি করার বিভিন্ন স্টেজ হয় অনেক সময় বালাহ বিক্রি করে লোকে অনেক সময় রুতাব আকারে বিক্রি করে অনেক সময়ে পাকা খেজুর হিসাবে বিক্রি করে তো রসুলুল্লাহ সাল্লাসাল্লাম सबुज अवस्था जो तर माने तार ना, लाल अथवा हलूदा मान ख लाल कि हलुद हार आगे बिक्री करते निषेध करा हार आगे मान पे जावार আগে বিক্রি করতে নিষেধ করেছেন আহা বাকি কথা বলবো কাছে থাকুন থাকুন পরিচর্যা ছাড়া কোন জিনিসই তার সৌন্দর্যতা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 जन चलती मानवता समाज जन विभ्रांत चल रख कार मिटी दिल अंधकार अनुष्ठान अल फरान आलो शुक्रवार मंगलवार रत साढ़े आठ टाएंगेश रार पालनकार तबलकारी नेक कमापे मानुष के अकल्याण दिखे आहवान जानूप पप हो যে তার উপর আমল করবে তবে আমলকারীর কোনো পাপ কমানো হবে না সেহী মুসলিম চতুর্থ খণ্ড এলম অধ্যায় হাতির সংখ্যা ছ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 प्रिय दर्शक मंडल धोखा मूलक झुकी আশঙ্কা আছে একপক্ষ লাভ একপক্ষ নোকসান বহন করবে এটা ইসলামে বৈধ নয় বিভিন্ন উদাহরণ দিয়ে কথা বলছিলাম যে আপনি যখন কোন লেবারকে খাটাবেন তখন লেবারের সঙ্গে চুক্তি এরকম করলে হবে না যে আপনাকে একটা ফিক্সড কোন পয়সা দেবে বরং আপনি লোক নিয়ে এসেছেন সেই লোককে খাটাবেন তার নির্দিষ্ট বেতন দেন তার মাসিক বেতন হিসাবের দেবেন সে যা কামাই করবে উপার্জন করবে সব আপনার কিংবা আপনি সেই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 বাগান হয়তো দুর্যোগগ্রস্ত হয়ে ঝড় কিংবা শিলাবৃষ্টি হওয়ার ফলে মুকুল ঝরে যাবে অথবা আমি ঝরে যাবে আম পাকার আগেই নষ্ট হয়ে যাবে সুতরাং এগুলো হচ্ছে ঝুঁকিমূলক ব্যবসা আরে ব্যবসা জায়জ নয় রাসুল্লা সাল্লাহা তিনি ফল বিক্রি করতে নিষেধ করেছেন যতক্ষণ না তার পরিপূর্ণ পকতা এসে গেছে পকতা যখন দেখবেন যে হ্যাঁ পাকা হয়ে গেছে তখন আপনি ফল কিনেন।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 এটাও খাওয়া যায় তারপর যখন সম্পূর্ণরূপে পেকে যাবে তখন তামার হয়ে যাবে যখন তাম শুকিয়ে যাবে পেকে যাবে তখন তামার হয়ে যাবে তখনও খাওয়া যায় তো বিক্রি করার বিভিন্ন স্টেজ হয় অনেক সময় বালাহ বিক্রি করে লোকে অনেক সময় লোতাব আকারে বিক্রি করে অনেক সময়ে পাকা খেজুর হিসাবে বিক্রি করে তো রসুলুল্লা সাল্লা সাল্লাম সবুজ অবস্থায় তার মানে যখন তার পরিপক্কতা আসে না লাল অথবা হলুদ হয় না তার আগে বিক্রি করতে নিষেধ করেছেন কেন না ঝুকির আশঙ্কা আছে আনবাই ইয়া বিয়াদ তার মানে খেজুর লাল কিংবা হলুদ হওয়ার আগে বিক্রি করতে নিষেধ করেছেন আর কোন শস্য সাদা হওয়ার আগে মানে পেকে যাওয়ার আগে বিক্রি করতে নিষেধ করেছেন ওয়া ইয়াল আহ এবং সম্পূর্ণ দুর্যোগ থেকে এখন নিষ্কৃতি এবং অব্যাহতি পেয়ে গেছে এই যখন জানবেন তখন বিক্রি করার অনুমতি দিয়েছেন ওয়ান বাড়ি যে বিক্রি করবে তাকেও নিষেধ করেছেন যে ক্রয় করবে তাকে নিষেধ করেছেন কি জন্য করে আমার মুসলিম এক উম্মতি কিভবান হবে আর একজন ক্ষতিগ্রস্ত হবে এটা চান না সবাই সবাই মুসলিম সবাই ভাই ভাই কেন একজন অপরজনের মাল অন্যায়ভাবে খাবে এটা হতে পারে না এই জন্য রসুল্লা সাল্লা নিষেধ করে দিয়েছেন কোন সরিকানা ব্যবসা চুক্তিতে নির্দিষ্ট লাভ গ্রহণ করা বৈধ নয় যেমন একজনকে অর্থ দিয়ে ব্যবসা করতে দিয়ে এই বলে ব্যবসা চুক্তি করে যে আমার টাকা তোমার মেহনত আমাকে প্রত্যেক মাসে এত টাকা লাভ দিতে হবে আমি আপনাকে একটা দোকান খুলে দিলাম এক লক্ষ টাকা দিয়ে একটা দোকান খুলে দিলাম দিয়ে বললাম দোকান তুমি চালাবে দোকানে দেখশন তুমি করবে পুঁজি আমার কিন্তু প্রত্যেক মাসে আমাকে পাঁচ টাকা করে লাভ দিতে হবে যায় যে না যায়জ না কেন এতে ধোকা এবং ঝুকির আশঙ্কা আছে পাঁচ টাকা লাভ আপনার নাও হতে পারে কোন মাসে বিক্রি বেশি কোন মাসে বিক্রি কম এরকমও হতে পারে এইভাবে আপনি ফিক্সড করলে এই রকম ব্যবসা জায়জ না এই ব্যবসা কিভাবে জায়জ হবে যখন আপনি পার্সেন্টেজ ফিক্সড করবেন পার্সেন্টেজ পারসেন্টেজ করতে হবে যে প্রত্যেক মাসে যে মূল লাভটা হবে সেই মূল লাভ থেকে আমাকে অর্ধেক দেবে অথবা একের তিন দেবে তাহলে যে মাসে লাভ হবে সে মাসে লাভ দুজনেই ভাগ পেলেন আর যে মাসে নোকসান হবে সে মাসে দুজনেই নোকসানে শরিক হয়ে গেলেন এটা হচ্ছে ঝুকি থেকে মানে দূরে থাকার ব্যবস্থা দ্বিতীয় পক্ষ তত পরিমাণের লাভ না করলেও সেই নির্দিষ্ট পরিমাণে অর্থ আদায় করতে বাধ্য থাকে অন্যদিকে লাভ বেশি হলে প্রথম পক্ষ ভাগে কম পায় পক্ষান্তরে লাভের একটা পার্সেন্টেজ যদি ফিক্সড করা হয় তাহলে উভয়ই সমান ভাগে লাভবান হয় এবং ক্ষতিগ্রস্ত হয় আর এটাই হচ্ছে ইসলামের সম্পূর্ণ ইনসাফপূর্ণ ব্যবস্থা ইনসাফ লাগ্রস্ত হবে না কেউ ক্ষতিগ্রস্ত করবে না নিজেও ক্ষতি করবে না অপরেরও ক্ষতি করবে না এমন ইনসাফপূর্ণ ব্যবস্থা ইসলামে আছে যে ব্যবস্থা অনেকেই জানেই না অথবা মানেই না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এখন কিছু সময় আছে যদি প্রশ্ন থাকে আপনাদের আসসালাম আসসালাম আমার একটা বিষয় জানার আছে ব্যাংক কিংবা মাইক্রো ফাইন্যান্স কোম্পানি যেগুলি সুদের ওপরে নির্ভর করে ক্ষেত্রে সেখানে কি জব করা প্রযোজ্য হবে আমরা এই আলোচনা ধারাবাহিকতার এক পর্বে বলে এসেছি যে যে প্রতিষ্ঠান যেকোনো কারবারে চলে যে প্রতিষ্ঠানের শুধু প্রতিষ্ঠানে কারবার চলে সে প্রতিষ্ঠানে জব করা যায় নয় কারণ তাতে অন্যায় কাজে সহযোগিতা হয় আল্লাহ তালা বলেছেন তোমরা ভালো এবং সৎকর্মে পরস্পর সহযোগিতা করো আর অন্যায় কাজে পাপ কাজে পরস্পর সহযোগিতা করো না সুতরাং যে অন্যায় কাজে সহযোগিতা হবে সে অন্যায় কাজে কোনো রকম জব করা কোন কোনোরকমের চাকরি করা কোনোরকমের সহযোগিতা করা এমনকি ভাড়া দিয়ে পর্যন্ত গাড়ি ভাড়া দিয়ে বাড়ি ভাড়া দিয়ে আপনি তার সহযোগিতা করতে পারেন না শুধুই কারবার একটা প্রতিষ্ঠান চলছে আপনি জানেন আজকাল তো বহু চিটফান্ড অমকতমক চলছে সেগুলো সব সুদের ওপরে এই চিট ফান্ড ফিটফান্ড যেগুলো ধরা পড়ছে সেগুলো ডবল সুদ দেবো বলে মানুষকে লোভ দেখিয়ে তারা কি করছে মানুষের অর্থ জমা করছে এখন কেউ এসে বললো আপনার বাড়িটা আছে রোডের ধারে বাড়িটা ভাড়া দেন আমরা এই অফিস খুলব অথচ আপনি জানেন যে এই ফান্ড কিসের ওপরে চলবে সুদের ওপরে আপনার জন্য সেই ভাড়া খাওয়া যায় নয় যেহেতু আপনার সহযোগিতা হচ্ছে কিসের সুদের ওপর সুদের সহযোগিতা করে আপনি ভাড়া খেতে পারেন না আপনি নিজের চাকরি করেও খেতে পারেন না আপনারা হাদিস থেকে পরিষ্কার আছে আল্লাহর রসুলের অভিশাপ তার উপরে যে সুদ খায় তার উপরে যে সুদ দেয় তার উপরে যে সুদের লিখি করে তাই না যে সুদের সাক্ষী দেবে যে সুদি একটা লেনদেনের ব্যবস্থা চলছে আল্লাহ তালা বলছেন দুজন সাক্ষী রাখো আপনি দুজনকে সাক্ষী নিয়ে এলেন সাক্ষী দুটো জানে না যে কিসের সাক্ষী দিচ্ছি এলো দেখলো যে হ্যাঁ এত টাকার বিনিময়ে এত টাকা ঋণ নিচ্ছে দু বছর পর পরিশোধ করবে এত টাকা দেবে বুঝলে যে সুদ বেশি দিতে হবে সেই সময় যদি ওরা দুজন সাক্ষী দেয় যে হ্যাঁ আমরা সাক্ষী থাকলাম এই ঋণ লেনদেনের ক্ষেত্রে তাহলে তারাও ওই অভিশাপের সামিল হবে তাহলে বলুন ব্যাংকের চাকরি যদি করা হয় সুদি ব্যাংকের চাকরি যদি করা হয় তো সেখানে লিখতে হবে না হবে না লিখতে হবে হয় সাক্ষী থাকতে হবে কম্পিউটার চালাতে হবে ইত্যাদি ইত্যাদি সব হিসাব কিসের সুদের হিসাব অথবা আপনিও একজন ভাগী হলেন আপনিও একজন অভিশপ্ত হলেন আল্লা রসুলের এই জন্যেই যে কোনো হারাম শুধু শুধুই না যে কোনো হারাম কারবার চলছে হারাম কারবারের কারখানা হারাম কারবারের প্রতিষ্ঠান সেখানে আপনি জব নেবেন না মুসলিম হিসাবে আপনি নিজেকে পরিচ্ছন্ন রাখবেন পবিত্র রাখবেন্লাহাই আল্লাহ মাহারাজা আল্লাহ তালাহকে যে ভয় করবে তা কোয়া রাখবে আল্লাহ তালা তার পথ বের করে দেবেন ইনশাল্লাহ এমন রাস্তা পেয়ে যাবেন যে হালাল রুজি পাবেন চাহে কম হোক কম রুজিতে হালাল কম রুজিতে বরকত আছে আর হারাম বেশি রুজিতে বরকত নেই এই আমি আমার যুবক ভাইদেরকে বলবো তারা যেন চাকরি করার আগে এই কথাটা মাথায় রাখেন চাকরি খোঁজার আগে কথাটা মাথায় রাখেন পড়াশোনা করার সময় ইকোনমিক্স নিয়ে পড়ছেন এ নিয়ে পড়ছেন কোথায় কি করবেন ব্যাংকে জব করব। কিন্তু তার আগে এটা জেনে রাখা দরকার যে সেই সব জায়গাতে জব করা জায়েজ না না যায়জ এই আগে থেকে পথ বেছে নেওয়া ভালো এমন একটা চাকরি করব যে চাকরিতে হারাম নেই এমন একটা কাজ করব যে কাজে যে কাজে কোনো রকমের হারামের সহযোগিতা নেই হ্যাঁ মদের ফ্যাক্টরিতে আপনি চাকরি করতে পারেন না তারপর গুল ফ্যাক্টরিতে চাকরি করতে পারেন না বিড়ি ফ্যাক্টরিতে চাকরি করতে পারেন না তারপরে জর্দা ফ্যাক্টরিতে চাকরি করতে পারেন না গালি তামাক যে ফ্যাক্টরি আছে প্যাকিং হয় ইত্যাদি এতে আপনি চাকরি করতে পারেন না ইত্যাদি ইত্যাদি যেগুলো হারাম ইসলামে সেই সব ফ্যাক্টরিতে বা তাদের কোনো রকম সহযোগিতা করে আপনি জব করতে পারেন না হালাল পথ আপনাকে এখতিয়ার করতে হবে আগে থেকেই চাকরি যখন নেবেন তার আগেই আপনাকে চিন্তা চিন্তাভাবনা করতে হবে আর যদি নিয়ে ফেলেছেন তাহলে আবার সেখান থেকে বেরিয়ে এসে অন্য চাকরি খুঁজতে হবে চাকরির অভাব নেই ইনশাল্লাহ যে আল্লাহর কাছে রুচি অনুসন্ধান করবে আল্লাহ তাকে রুচি দেবেন আল্লাহ তালা তৌফিক দেন ওয়াসল্লা নবীন মোহাম্মদ ও আল আলহি ওসাহি আজমাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার রাস্তাই চলে কিন্তু কি করে খাটি ইমানের পথে চলে আল্লাহকে রাজি করা যায় তা জানতে হলে দেখুন বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 विश्वजहान परिचालनारे सुंदर एक विधान नए तो जो अनिवार्य शेख सैफुद्दीन तुन् आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल् अपने निर्वाचित किताब बुलुल माराम मीन आदिल्ला हकाम यमे दर्श हादीसर सुव्यवस्था कर सक के শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুবুল মারামের হাদিস শুধুমাত্র পিস বাংলায় দেখুন মারা কাল রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে ও রাত এগারোটায় ভারতে পিস বাংলায়